আসসালামু আলাইকুম ওরকহাম দর্শক আপনারা যারা বিশ বাংলার দর্শক শূন্য অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি আর এ যে আমরা আলোচনা করছিলাম আত্মশুদ্ধির জন্য হরজ এবাদত পালনের পাশাপাশি নফলের গুরুত্ব এবং কিছু নফল খুবই সহজ অথচ আমাদের জন্য উপকারী তার প্রথম হল জিকির জিকির আল্লাহর এত সহজ এবাদত যা আমাদের কোনো কষ্ট দেয় না অনেক সবাব মর্যাদা তাসকে অর্জন করিয়ে দেয় তবে তার আগে জিকিরকে তো চিনতে হবে تعمر الله صلى الله عليه وسلم شاكل عبادة ذكر أرجو نوي صلاة شربطم ذكر فرو الصلاة فرو الزكر نفل صلاة نفل ذكر الله تعالى القرآن كريمي بولي سلم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا منافق رأى الله تعالى كذكا চেষ্টা করে মূলত তারা আত্মপ্রবঞ্চনা করে আল্লাহ তাদের দুকার ভিতরে ফেলে দেবেন যখন তারা সালাতে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায় তারা আল্লাহর রিকির খুব কম করে একটা আলস্যমি অনীহা ভাব নিয়ে সালাতে দাঁড়িয়েছে অন্তরে আল্লাহর স্মরণ মুখে যা বলছি অনুভব করছি না আল্লাহ বলছে এটা মুনাফিকদের বৈশিষ্ট্য অর্থাৎ সালাত মানে দাঁড়ানো সালাত মানে রুকু সালাত মানে সেজদা এটুকুই নয় সালাত মানে এগুলো আল্লাহর স্মরণ জিকির সহ করা আর এগুলো যদি জিকির মুক্ত হয় তাহলে সেটা মুনাফিকের সালাত হয়ে গেল দর্শক আমরা জিকির শব্দের অর্থ না বুঝে অনেক সমস্যায় বিপদে পড়ে যায় যেমন আল্লাহ তালা কোরআন কেমে বলেছেন অল কু রিসমা রব্বিকা বুকরা তুমি তোমার রবের নাম জিকির কর সকালে বিকালে এখন আমরা যদি এই কোরআনের আয়াতটাকে নিজের মতো বুঝতে চাই রসুল্লাহ সাল্লামকে বাদ দিয়ে শুধু লা ইলাহাতে বিশ্বাস করলাম মোহাম্মদ রসুল্লাহ তার রিসালাতের মাধ্যমে আল্লাহর ইবাদত করার বিশ্বাস আল্লাহ মাফ করেন যদি আমরা পূর্ণ করতে না পারি তাহলে পারে আমরা বলব আল্লাহর নামের জিকির আমি সকালে কিছুক্ষণ আল্লাহ আল্লাহ আল্লাহ বললাম সন্ধ্যায় বিকালে কিছু বললাম হয়ে গেল দর্শক এভাবে মুসলমান হওয়া যায় না সাহাবিদের ব্যাখ্যা দেখুন তাব্যাদের ব্যাখ্যা দেখুন যারা রসুল্লাহ সাল্লাম থেকে এই আয়াত পালন শিখেছিলেন তারা বলেছেন রব্বিকা রবের নামের জিকির কর সকালে বিকালে অর্থ হজরের সালাদ এবং আসরের সালাত অর্জন কর। আল্লাহ কোরআন প্রেমে এ বিষয়ে অনেক কথা বলেছেন সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে রাতের শুরুতে রাজের মাঠে আল্লাহ তালা তসবি করার জিকির করার যত নির্দেশ দিয়েছেন আনক্রিমে সব ফজরের সালাদ জহরের সালাদ আসরের সালাদ মাগরিবের সালাত ঈশার সালাতের নির্দেশ এখন যদি কেউ একগুলোকে শাব্দিক অর্থে নিয়ে সকালে সন্ধ্যায় জিকির করা ফরজ সালাত নয় আল্লাহর শুধু নাম জব করা বা অন্যান্য নফল জিকির এই ব্যাখ্যা তিনি দাঁড় করিয়ে দেন তাহলে আর যাই হোক কোরআনও মানা হবে না ইসলাম ও মানা হবে না এজন্য আমাদেরকে জিকির জায়জ জিকির সন্ন্যদ জিকিরের মধ্যে পার্থক্য বুঝতে হবে দর্শক এবাদত আল্লাহ তালা হুকুম করেছেন রসল্লাম বলেছেন এটুকু যথেষ্ট নয় রসল আস্লাম এই হুকুম কিভাবে পালন করেছেন এই ফজিলত কিভাবে অর্জন করেছেন এই পদ্ধতি পদ্ধতিটাও রসুল সাল্লাম থেকে শিখতে হবে তাই জিকিরের বাক্য জিকিরের পদ্ধতি সবকিছুই রসুল্লাহ সাল্লাম থেকে শিখতে হবে তা না হলে আমরা বিপদগামী হয়ে যাব যদি আল্লাহ হেফাজত না করে কয়েকটা নমুনা আমরা আলোচনা করতে পারি দর্শক যেন আমরা জিকিরের নামে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সুন্নতের বিরুদ্ধে যে গুণাগার না হয়ে যায় আল্লাহ তালা কোরআন কেরিমি বলেছেন ওয়াদার স্মারবাহ সফল হয়ে যে তস্কিয়া অর্জন বিশুদ্ধতা অর্জন করেছে সে তার রবের নাম জিকির করে সলাৎ আদায় করেছে অর্থাৎ সলাতের শুরুতে আমাদের রবের নাম জিকির করতে হবে তার মানে সলাতের শুরুতে আমরা আল্লাহ বলবো অথবা যে কোনো একটা নাম নিয়ে নেব তাহলেই জিকির হয়ে যাবে না রসুল্লাহ সাল্লাহ আসসালাম থেকে এই সময়ে কি জিকির বলতে হবে শিখতে হবে আমরা সবাই জানি এই সময় আল্লাহ আকবার বলতে হবে কারণ এই সময়ে আল্লাহর নামের জিকিরটা কোন বাক্য দিয়ে হবে এটা রসল্লা সাল্লাহ সাল্লামের কাছে না শিখলে আমরা আল্লাহর রকম পালন করতে পারবো না আল্লাহ আল্লাহতালা ওর আনকারিমে কোরবানির দিনগুলোতে আল্লাহর জিকির করতে বলেছো অস্কর আল্লাহ হাফি আইয়া মা তোমরা আল্লাহর জিকির করো নির্ধারিত দিনগুলোতে আমরা কিভাবে করব ইচ্ছা মতো না আমরা জানি এখানে আল্লাহ রসুল সাহাবিগন একটা বিশেষ জিকির করেছেন এইটা আমাদের পালন করতে হবে আল্লাহবাহ আল্লাহ রানী জবাই করার সময় তার নামের জিকির করতে নির্দেশ দিয়েছেন কোরআনকে মারবার তোমরা জবাইয়ের সময় কোরবানির সময় আল্লাহর নামের জিকির করো রানী জবাই করতে যেগুলো আল্লাহর নামের জিকির করে জবাই করা হয়েছে সেগুলো ভক্ষণ করো যেগুলো আল্লাহর নামের জিকির ছাড়া জবাই করা হয়েছে সেগুলো ভক্ষণ করো বিভিন্ন নির্দেশনা তাই দর্শক আমাদের মুসলিম উম্মার বিভ্রান্তির অন্যতম কারণ কোরআন এবং হাদিস থেকে এবাদতের ফজিলত নির্দেশনা মর্যাদা ইত্যাদি গ্রহণ করে এবাদত পালনের পদ্ধতিটা রাসুল্লাহ সাল আলী ওয়া সাল্লাম থেকে না শেখা অথবা রসল্লাহ সাল্লাহাম থেকে যে পদ্ধতি আছে ওটা কিছু করে এর সাথে নিজেদের মন পদ্ধতিতে এবাদত পালন করা দর্শক আরও কষ্ট লাগে যখন আমরা বুঝি খাওয়ার সময় কীভাবে বসতে হবে হাদিস থেকে শেখার চেষ্টা করি প্রাকৃতিক প্রয়োজন মেটাতে যে কিভাবে বসতে হবে কোন পা কীভাবে রাখতে হবে এটাও আমরা সুন্নত থেকে নেওয়ার চেষ্টা করি কিন্তু জিকির করতে গেলে কিভাবে বসতে হবে এটা আমরা হাদিস সন্নাতে খুঁজি না সাহাবিদের থেকে দেখি না এটা আমরা মন গড়া অথবা কোনো ব্যক্তিদের অপদ্ধতিতে করতে চাই তাহলে কিন্তু এটা রসল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত অনুসরণ বলে গণ্য হল না বরং সুন্নত বিরোধিতা বলে গণ্য হলো দর্শক রসল্লাহ সাল্লাহ আসলামের সন্নতকে খুব ভালোভাবে বুঝতে হবে বিশেষ করে জিকির জাতীয় আবাদত গুলোর ক্ষেত্রে রসল আল্লাহ সাল্লাম যে আবাদত যেভাবে করেছেন সেই এবাদত সেইভাবে করাটাই হলো শূন্য সুন্নতের বাইরে যদি কোনো এবাদত আমরা করি এটা একটা পর্যায় থাকে রসলাম একটা বাক্য জিক্রিরের জন্য শিখাইছেন আমি তার তর্জমা বাক্যটা ভালো বলতে পারি না তার কাছাকাছি কোনো বাক্য বলেছি তর্জমা করেছি আশা করা যায় আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহর প্রশংসা করলে সোয়াব হবে প্রশংসাটা হয়তো হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করলে সোয়াব হবে রসুল্লাহ সাল্লামে শেখানো বাক্য আমার মনে নেই আমি নিজের বাক্যে দোয়া করেছি হয়ে যাবে অর্থাৎ দোয়ারে বাদত পাবো সুন্নত বাক্যের সব পাবো না কিন্তু যদি আমি এই সুন্নতের বাইরের বাক্যটাকেই দীতি বানিয়ে ফেলি বা স্নুন গুরুত্ব না বুঝি অথবা অবমূল্যায়নের চেষ্টা করি তাহলে আমি সুন্নাত অবজ্ঞা করার মহাপাপে লিপ্ত হত দর্শক আর এজন্যই আমরা রসুলুল্লা সাল্লামের সুন্নাত অনুসারে জিকিরের প্রকার প্রকরণ বাক্য পদ্ধতি সামান্য আলোচনা করার চেষ্টা করবো আল্লা তালা তৌফিক দান করুন দর্শক জিকিরের প্রকার রয়েছে এক প্রকার হল শুধু আল্লাহ তালার মর্যাদা প্রকাশকর কিছু বাক্য শব্দ দিয়ে রসুল্লাহ সাল্লাম কখনও জিকির করেননি বাক্য জিকির মানে শুধু আল্লাহর শরণ করা নয় আল্লাহর নাম নেওয়া নয় জিকির মানে এমন একটা বাক্য অন্তত বলা যেটা আল্লাহর মর্যাদা প্রকাশ পায় আর রসুল্লাহ সাল্লাম এই জন্য জিকিরের মূল বাক্যগুলো আমাদের নির্ধারণ করে দিয়েছেন সোভান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর লাভান এই জাতীয় বাক্যগুলো আল্লাহর একত্র প্রকাশ করে আল্লাহর মর্যাদা প্রকাশ করে আল্লাহর প্রশংসা করা হয় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর প্রতি নির্ভরতা প্রকাশ পায় এগুলো হলো সাধারণ জিকির এগুলোর প্রতিটি বাক্যের ভিতরে রয়েছে অফরন্ত সওয়াব মর্যাদা এবং আল্লাহর তাকুয়া অর্জনের অনেক বরকত এটা হল এক ধরনের জিকির যার মাধ্যমে শুধু আল্লাহর গুণগান করা হয় আর এক প্রকারের জিকির আছে যার মাধ্যমে আল্লাহর গুণগান ছাড়াও আল্লাহর স্মরণ করা ছাড়াও আল্লাহর কাছে চাওয়া হয় দোয়া এটাও আল্লাহর জিকির দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর জিকির করি আল্লাহর কথা মনে করি আবার তার কাছে কিছু চাই দর্শক জিকিরের আরও প্রকার রয়েছে আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে বিষয়গুলো আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকব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 তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের চলেছি সেই অভিশব্দ এবং আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन ना करा सहर इन आल्ला मेरे ईद नाम তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েস আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী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 কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্বটা বলুন আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম জিকিরের প্রকারগুলো নিয়ে দোয়াও জিকির এখানে আল্লা স্মরণ হয় আল্লাহর নাম নেওয়া হয় কিন্তু সাথে সাথে আমরা আমাদের জন্য কিছু চাই আর প্রকারের জিকির ইস্তেফাত এখানেও আল্লাহর জিকির আমরা আল্লাহর জিকির করি কিন্তু আমাদের পাপের ক্ষমা চাই আল্লাহর জিকিরের পাশাপাশি আল্লাহ তাল্লার কাছে আমরা কিছু চেলাম আরেক প্রকারের জিকির আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপর সালাদ সালাম পড়া এখানেও আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহজনতা রসুল সাল্লাহামকে সালাদ দেন সালাম দেন এটাও এক প্রকারের জিকির পাশাপাশি কিছু চাওয়া রসল্লা সাল আসলামের জন্য চাওয়া আর প্রকারের জিকির কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর জিকির করা এটা পুরোটাই জিকির দর্শক কোরআন তেলাওয়াত করতে শিখতে হয় অনেকে শিখেছেন অনেকে শেখেননি এ বিষয়টা আমরা সবশেষে আলোচনা করব জিকির প্রসঙ্গে তার আগে আমরা অন্যান্য প্রকারের জিকির একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা তাও ফিবদান করুক দর্শক প্রথম প্রকারের জিকির হলো আল্লাহ তালার মর্যাদা সম্মান তাওহিত প্রশংসা প্রকাশক বাক্যগুলো যে সকল বাক্যে আল্লাহ তালার মর্যাদা প্রকাশ করা হয় কোন না কোনোভাবে এই বাক্যগুলো রসুল সাহেব নির্ধারণ করে দিয়েছেন আমরা যদি এই বাক্যের বাইরে নতুন বাক্য বানিয়ে জিকের চেষ্টা করি তাহলে মনে হবে যেন যে আল্লাহ রসুল স্লামের সেখানো বাক্যগুলো দ্বারা বোধ আমাদের জিকিরের পূর্ণতা আসছে না সবাবের পূর্ণতা আসছে না বরকতের পূর্ণতা আসছে না এটা তো ঠিক হবে না কোনো মানুষ ব্যক্তিগতভাবে হয়তো কিছু সময় অন্য কিছু আল্লাহ তাকবির তাহালিল করে দু একটা এই জাতীয় বাক্য নিজে বানিয়ে বলেছে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা কোনো ব্যক্তির কারণে এটাকে দিনের রীতিনীতির ভিতরে নিয়ে আসতে পারবো না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই জিকিরগুলো কয়েকভাবে করতে বলেছে একটা সারা দিন যখনই সময় পায় খুব ভালো করে আমাদের অনুভব করতে হবে আল্লাহর এই জিকিরগুলোর জন্য সালাম ইস্তেকফার তওবা, দোয়া জিকির এগুলোর জন্য অজু জরুরি নয় গোসল জরুরি নয় কেবলামুখী হয়ে বসা জরুরি নয় পোশাক আশাক জরুরি নয় বান্দা বান্দি যে কোনো মোমের নারী পুরুষ অজু সহ অজু ছাড়া গোসলসহ গোসল ছাড়া হাঁটতে চলতে বসে হরব অবস্থায় এই জিকিরগুলো পালন করতে পারেন রসল আসসালাম বারবার নির্দেশ দিয়েছেন যতক্ষণ পারা যায় জবানটাকে এই জিকিরে আদ্র রাখার জন্য জবানটাকে নাড়াতে দর্শক এই জিকিরগুলোর প্রতিটি ব্যক্তি অফরন্ত সবাবের কথা রসল আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আকবর বললে কত সোহাব লাহ বললে কত সোয়াব সুবহান আল্লাহ বললে কত সোয়াব সুবহান আল্লাহ বহামদি প্রতিটি বাক্যের অফুরন্ত সবাব রসল্লা সাল্লাম বিভিন্ন সহিহাদিসে বলেছেন শুধু সহি হাদিস যদি এই সব জিক্রের ফজিলত যদি সংকলন করা হয় তাহলে তা একটা বড় বই হয়ে যায় এ ধরনের অনেক বই ওলামা একরাম লিখেছেন কাজেই আমরা সবাই কর্মের ফাঁকে আমরা কর্মব্যস্ত মানুষ সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় কিন্তু আমাদের মুখটা খালি থাকে আমরা রান্না করি অথবা আমরা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি রিক্সা চালাই অফিসে আদালতে বসে থাকি সাধারণভাবে আমাদের মুখটা ব্যস্ত থাকে না ওই সময়ে আমরা মুখটাকে যদি আল্লাহর জিকিরের অত রাখতে পারি তাহলে এই অফরন্ত স্বভাব অর্জন করতে পারি অনেক সময় আমরা অন্তর ব্যস্ত হয়ে যাই আমরা কোনো উৎকণ্ঠা নিয়ে কোথাও যাচ্ছি এই নানান চিন্তা আমরা করি এই চিন্তা বাদ দিয়ে যদি আমরা আল্লাহর জিকির করতে করতে যাই অফরন্ত স্বয়াব এবং বরকত আমরা পেতে পারি এই সকল জিকিরের এটা হলো একটা পর্যায় সর্ব অবস্থায় করা আর এই জিকিরগুলোর আরেকটা পর্যায়ে হলো রসুল্লা সাল্লা সাল্লাম জিকিরের বিভিন্ন সময় নির্ধারণ করে দিয়েছেন এবং সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন যেখানে সময় ও সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন সেখানে সময় এবং সংখ্যা অনুসারে এই জিকিরগুলো পালন করা হজরের সালাতের পরে সকালে বাসক্ত সালাতের পরে আসরের পরে মাগরিবের পরে এই সকল জিকির পালনের বিভিন্ন স্বভাবের কথা রসল্লা সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন বিশেষ করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আকবর এই চারটি বাক্য জিকিরের মূল বাক্য এগুলো হজরের পরে আসরের পরে মাগরিবের পরে ঘুমাতে যাওয়ার সময় বিভিন্নভাবে রসল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন রসল্লাহ সাল আলহিহসাল্লামের মেয়ে ফাতেমা আলাদ আনহা সংসার একাই করতে হয় যাতা ঘোরাতে হয় আটাগুলো পিষতে হয় রুটি বানাতে হয় ছোট ছোট দুটো বাচ্চা তাদেরকে পালতে হয় খুবই কষ্ট আলী রাজি আল্লাহ তাল আনহু বললেন যে রসল্লাহ সাল্লাহ আসলামের কাছে যুদ্ধলব্ধ গনিমতের মধ্যে কিছু দাস দাসী এসেছে তুমি একটা দাসী চেয়ে নেও না কেন তোমার কাজে সহায়ক হবে ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা রসোল্লাহ সাল্লাহ আসলামের কাছে গেলেন কিন্তু তিনি অত্যন্ত লাজুক এবং নিজের কথা নিজের কষ্টের কথা বলতে উনি বিব্রত হতেন উনি গিয়েছেন দেখা করেছেন সালাম দিয়েছেন কিছু না বলে চলে এসেছেন রসুল্লা সাল্লাম বুঝেছেন যে ফাতেমা কিছু বলতে চাচ্ছিল বলতে পারিনি রাত্রে শুয়ে পড়েছেন তিনি তাদের ঘরে এসেছেন দরজা নখ করেছেন ভিতরে এসেছেন তারা শুয়ে পড়েছেন উঠতে চেয়েছেন না তোমরা শুয়ে থাকো তিনি বসেছেন দুজনের মাঝখানে কী জন্য গিয়েছিলে আলী রহু বলেন যে তার সংসার চালানো কষ্ট একটা দাসী যদি পাওয়া যেত তার সুবিধা হতো রাসল্লাহ সাল আলাম বলেন যে আমার দরিদ্র সাহাবিরা রয়েছে আমি তাদেরকে বাদ দিয়ে তোমাকে এখন দাসী দিতে পারবো না এরকম সুযোগ ক্ষমতা আমার নেই তবে তোমাদেরকে একটা জিকির শিখিয়ে দিচ্ছি তোমরা উভয়েই পালন করবে তোমরা যখন বিছানায় শুয়ে পড়বে ৩৩ বার সুহান ৩৩ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার বলবে এই জিকির তোমাদের জন্য ওই বাড়ির কাজের মাধ্যমে যে শান্তি বা বরকত তোমরা চাচ্ছিলে অথবা সহায়তা চাচ্ছিলে এর চেয়েও আল্লাহ অনেক বেশি বরকত সহায়তা এই জিকিরের মাধ্যমে দেবে দর্শক রাত্রের শোয়ার সময় এই যেতে আরও অনেক জিকির সাল্লা সাল্লাম শিখিয়েছেন আসরের পরে মসজিদে বসে বা সালাতের জায়গায় বসে জিকির শিখিয়েছেন ফজরের পরে সালাতের জায়গায় বসে শিখিয়েছেন বা আসক্ত সালাতের পরে জিকির শিখিয়েছেন এগুলো তার শেখানো তার শেখানোর সংখ্যায় পদ্ধতিতে আদায় করতে হবে বাকি জিকিরগুলো গোনার প্রয়োজন নেই কোন কোনো সাহাবি জিকির গুনলে আপত্তি করতে তোমাদের কি ভয় হয় যে আল্লাহর ফেরেস তারা গুনবে না না গুনে রেখে দেবে তোমাদের গোনাগুলো তোমরা গুনে টুনে হিসেব রাখো মাফ চাওয়ার জন্য আর নেগুলোকে আল্লাহ যাদের দায়িত্ব দিয়েছেন তাদের গুণে লিখে রেখে দাও দর্শক এজন্য যে জিকিরগুলো রসুল্লাম গুনে আমাদেরকে পালন করতে উৎসাহ দিয়েছেন সেগুলো গুনতে হবে আর গোনার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম সোনা ছিল হাতেই গুনতেন হাতে গুণা উৎসাহ দিয়েছেন হাতে গুনলে এগুলো যে আল্লাহ তাল্লার কাছে সাক্ষী দেবে এটা রসুল্লাহ সাল্লাম বলেছেন এই জন্য আমরা গণনীয় জিকিরগুলো গুণে আদায় করব বাকি জিকির সারা দিন এগুলো করতে থাকবে দর্শক এগুলো হলো আল্লাহ তালার মর্যাদা প্রকাশক সাধারণ জিকির আর জিকিরের দ্বিতীয় বিষয়টা হলো দোয়া অর্থাৎ আল্লাহর কথা মনে করছি আল্লাহর নাম মুখে নিচ্ছি পাশাপাশি কিছু চাচ্ছি এ দোয়ার জন্য অফরন্ত সবাবের কথা আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বিভিন্ন হাদিসে বলেছে বারবার বলেছে আমাদের সমাজের আমরা সাধারণ গোনাগার মানুষেরা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করতে ভয় পায় সংকোচ বোধ করে। আমরা কোনো বিপদ হলে কারো কাছে দোয়া চাইতে ছুটে যায়। আমরা ভাবি যে আমি আল্লাহর কাছে দোয়া চাইবো আমার মতো গোনাগারের কথা কি আল্লাহ শুনবেন দর্শক এটা ইমান বিধ্বংসী চিন্তা আমি আল্লাহর বান্দা গুনাগার হল আল্লাহর বান্দা আল্লাহর কাছে যেতে পারি কোন দোয়া কখন করতে হবে এটা জানতে আমরা যেতে পারি কিন্তু চাইতে হবে আল্লাহ তাল্লাহার কাছে আল্লাহ তালা কোরআন বলেছেন সোরাফাতে আমাদেরকে শিখিয়েছেন ইয়া কানা আবুদু ও ইয়া কান্ত শুধু তোমারই ইবাদত করি শুধু কাছে সাহায্য আল্লাহ কোরআন বলেছেন ও ইজা আল্লা তারা আমার কাছে দোয়া করলে আমি সারা দেব দর্শক আল্লাহ আমাদের নিকটবর্তী আমাদের ডাকের অপেক্ষায় ডাকলেই তিনি সারা দেবেন অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন তোমাদের রব বললেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আমরা যদি তাকে না ডাকি তাহলে অহংকার করা হয় আল্লাহর কাছে ডাকাই তালা পছন্দ করেন এই জন্যই আল্লা তালা বলে ইন্নাল্লা জিনিস দেখবেন আবাদি সায়দ খুলনা জাহান্নামা দা হিন আল্লাহ বললে আমাকে ডাকো আমি সাড়া দেব যারা আমাকে ডাকবে না অহংকার করবে অহংকার দুইভাবে অহংকার করবে বলতে কাফেরদের যে অহংকার মানবে না আল্লাহকে ডাকতে হবে এটা মানছে না কি করছে আল্লাহকে ডাকছে না অথবা আল্লাহকে না ডেকে অন্যকে ডাকছে বিপদে এই ধরনের অবস্থায় যখন মানুষরা আল্লাহ বলছেন তাদেরকে জাহান নামে ফেলে দেওয়া হয় দর্শক কাজেই আমরা গোনাগার হলেও তো আল্লাহকেই ডাকবো আল্লাহ গোণাগারদের দোয়া কবুল করতেন কাফেরদের দোয়া কবুল করতেন কোরআন বারবার বলেছেন কাফেররা আল্লাহকে মানত আল্লাহকে ডাকত মহাবিপদে আল্লাহকে ডাকত আর ছোটো খাটো বিপদ তাদের দেবতাদের কাছে আরজি করতো আল্লাহ তালা কোরআন বলেছেন তারা যখন নদীতে সাগরে জাহাজে যায় জাহাজ যখন ডুবতে থাকে অথবা ঝড় তখন আর তাদের ওই দেব দেবতাদের কথা তারা মনে থাকে না তখন আল্লাহকে ডাকে কারণ তাদের বিশ্বাস ছিল আল্লাহ ছোটো খাটো ভান্ডারগুলো এদেরকে দিয়েছেন আর বড় বিপদে আল্লাহকেই ডাকতে হবে আবার যখন তারা ফিরে আসে আল্লাহ বাঁচিয়ে দেন বা কবুল করেন তখন ফিরে এসে আবার ছোটো খাটো বিষয়ে আল্লাহর সাথে তাদেরকে শিরিক করতো আল্লাহ তালা কোরআন বলেছেন লাউলা ফুলাও ক্যাপনামা তোমরা যদি দোয়াটা না করতে তাহলে আল্লাহ তোমাদের কোনো গুরুত্ব দিতেন তা ধ্বংস করে দিতেন তারা সিরিকের পাশাপাশি কুফুরের পাশাপাশি মহানের পাশাপাশি আল্লাহর যে ডাকে আল্লাহ সাহায্য চায় মাঝে মাঝে সিরিকের পাশাপাশি আল্লাহ সেগুলোও গুরুত্ব দেন আল্লাহর বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ গুরুত্ব দেন কাজেই আমরা ডাকব আল্লাহকে দোয়া করবো আল্লাহকে এ ব্যাপারে সচেতন হই দোয়ার বাকি ফজিলাত বিষয় ইনশা আল্লাহ আমরা পরবর্তী পর্ব আলোচনা করব, ততক্ষণ আল্লাহ আমাদের ভালো রাখুন এই দোয়া করে শেষ করছি সুবাহানবারক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 शुक्रवार रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े कथ बुखारी उल्लेख नम्बर खंड किताबल नम्बर लोक नबीजर जिज्ञेस कर लो হে রাসাল্লাহাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করল তারপর বললেন তোমার মা জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর পারসেন্ট যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ छः नम्बर, नम्बर तीन हजार एक छह नबीजू सलाम्थ तुमार मेर पैर नीचे